বিসমিল্লাহির ওয়াহমানির ওয়াহিম হাসনা হেনা আফরিন ইতোমধ্যেই যে শিশু শিল্পী ব্যাপক খ্যাতি অর্জন করেছে হিজুল পাখি আফরিনের প্রথম অডিও অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান সিএইচপির ব্যানারি এবার বাজারে এলো হাসনা হেনার দ্বিতীয় অডিও অ্যালবাম নিয়ম মতো চল সুরকাল মশুর রহমানের সুরে এই ক্যাসেটিও ব্যাপক সারা জাগাবে বলে আশা করি শব্দ ধরনের মহাসিন সাউন্ড সিস্টেমস পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা